Assalamualaikum warahmatullahi wabarakatuh Inna alhamdulillah na ahmaduhu wa nasta'inuhu wa nasta'agfiruhu wa na'udhu billahi min shurur anfusina wa min sayyayate amalina Min yahdihillahu falamudillalah wa min yudlil falahadiyalah Wa ashadu an la ilahillallahu ahidahu la sharika lah Wa ashadu anna muhammadan abduhu wa rasool Sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallam tasliman kithira Amma ba'd لقد قال المؤلف رحمه الله تعالى كتاب القضاء ان بريده رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القضاة ثلاثه اثنان في النار وواحد في الجنه رجل عرف الحق فقضى به فهو في الجنه ورجل عرف الحق فلم يخذ به وجار في الحكم فهو في النار এবং সুবিচারকে তিনি ভালোবাসেন সুবিচারের ন্যায় বিচারের নির্দেশ প্রদান করেছেন আদালসান নির্দেশ প্রদান করছেন বিল আদল নাহালের এটি গুরুত্বপূর্ণ আয়া যেবরা জুমা এবং বিদের খুদবাই থাকে আরব দেশেও পড়ে থাকে আর আমাদের দেশেও পড়ে থাকে খুব জ্ঞান অর্জন করা এর ধারাবাহিক আলোচনার পর্ব নতুন পর্ব শুরু হচ্ছে তা হচ্ছে কিতাবুল কাদা বিচার পর্ব কাদা মানে হচ্ছে বিচার ফেসালা করা কাজা একদিন বিচার ফেসলা করা এর অনেকগুলি অর্থ হয়ে থাকে তো জৎ পড়ে তখন কাজী সাহেব বলে কি বলেন আর দদের ঝগড়া করে অনেকে অথচ কাজী মানে হচ্ছে বিচারপতি বা বিচারক এখন আরব দেশে জজকে হাকিমকে যেটা আমাদের দেশের ভাষায় হাকিম বা জজ বিচারপতি তাকে কি বলা হয় কাজী বলা হয় কোদাত কাজী कथा गुरुत्वपूर्ण कथा हम जी द्वर द्वर कथा अथच क्वी ले क्याी रामदान जह बांगल कि आरबी पढ़ते गुरान पढ़ते गल्ल ना दल्लिन রমজান মাস কেন বলছেন তখন তা রমজান মাস বলেন তখন যেন বলছেন না বুঝতে পেরেছেন কেন বলছেন উদু বলেন দদ দিয়ে আছে বুঝা গেছে झगड़ा कर दल पड़े तमजान के रमदानी रमजान ना अथच हत्या झगड़ा टाइम भित्तीन झगड़ा आसले जदो ना ददो ना এর মাঝামাঝি আরবিতে একটি উচ্চারণ আছে এই শব্দটি যদিও আমাদের দেশের উর্দু ভাষাতে কি আছে সদ জদ আছে কিন্তু সেই যতটি অন্য যদ ওইটা আরবির যদ না এটা শুধু আরবি ভাষার অক্ষর আরবি ভাষার যে বর্ণ তার মধ্যে একটি হচ্ছে দদ, দদ সেটা দদ না আর সেটা যদ না বলেছে দদ। তো এই জন্য আরবি ভাষাকে আছে অন্য ভাষাতে নেই তো এটা ভালো কারোর শুদ্ধ একটি উচ্চারণ করলে হয় তা জীবীদের কায়দা পড়ে আর এই নিয়ে বাড়াবাড়ি মোটেই ঠিক নয় না সেটা দদ দল্লিন না সেটা হ্যাঁ জ্ব যে জল্লিন পড়বে জি হ্যাঁ বরং মাঝে মাঝে একটি উচ্চারণ আছে তো বলছিলাম যে কাজা মানে কি কাজা মানে হচ্ছে করা কাজা মানে বিচার করা তাজা মানে কোনো কিছু বাস্তবায়ন করা কাজা মানে কোনো কাজ হ্যাঁ পূর্ণ করা এই নামাজ কাজা করা কি বলছে আর নামাজটা কাজা হয়ে গেছে কাজা নামাজ কাজা হয়ে গেছে আসলে কাজা মানে ছুটে যাওয়া নয় আবার এটাকে ছুটে যাওয়ার অর্থে ব্যবহার করছে নামাজ কাজা হয়ে গেছে কথাটি এটা হচ্ছে অর্থগত দিক থেকে ঠিক নয় নামাজ যখন পুরা করলেন পরে পড়লেন তখন কাজা করলেন আর ছুটে যাওয়া আসলে কাজা নাই তো কাজা হয়ে গেছে এটাকে এই জন্য বলে যে আসল সময় পড়তে পারেনি সময় পার হয়ে গেছে এখন আমাকে কি করতে হচ্ছে পরে পুরা করতে হচ্ছে এই অর্থে নামাজ কাজা হয়ে গেছে নামাজ কাজা হয়ে গেছে মানে নামাজটাকে পরে আমাকে পুরা করতে হয়েছে কাজা একদিন বিভিন্ন অর্থগুলি কাছাকাছি হয়ে থাকে। যদিও থাকেন আল্লাহ বিচার করেছেন বা ফায়সালা করেছেন এখানে চূড়ান্ত ফায়সাল মানে নির্দেশ আল্লাহ চুড়ান্ত নির্দেশ অকাদা রব্বা তোমার চূড়ান্ত নির্দেশ হচ্ছে আল্লাহ তাবুদু ইয়াহো তার ছাড়া কারো এবাদত করবে না কাজা শব্দটি এই অর্থে ব্যবহার হয়েছে এখানে আমাদের হারিসে অথবা ফিখে কাজা মানে হচ্ছে ফায়সালা করা বিচার করা এই অর্থে বিচার করার হুকুম কি বিচার করা বিচার করাটা আমাদের ধর্মীয় কাজ যখন ধর্মীয় কাজ তো এর হুকুম হবে এর হুকুম একটা হবে হয় সেটা ফরজ তো ফরজ হলে ফরজে আইন অত ফর্জে ফায়া হ্যাঁ আর না হলে সেটা মুস্তহাব সন্ন্যত মুস্তহাব আর না হলে সেটা মোবাহ না হলে সেটা মকরু আর না হলে হারাম এর বিধান কি বা হুকুম কি যখন বলব তখন পাঁচটার একটা হবে ফেকা পড়েছেন তো মনে রাখবেন যখন বলা হবে এই কালচির হুকুম কি তো পাঁচের এক আপনাকে ফেলতে হবে ভালো বুঝেন ফজরের সালাতে হুকুম কি কি বলবেন এইভাবে আরকি করনি ঘুরার হুকুম কি মুবাহ জায়স দাঁড়িয়ে পান করার হুকুম কি অপছন্দনীয় অপছন্দনীয় কাজ কিন্তু হারাম বলা যাবে না মিথ্যা কথা বলার হুকুম কি হারাম দেখেন পাঁচ রকম হইল এই হচ্ছে ফেঁকা ফেঁকা পড়বেন তো এই ভিড়টা ঠিক রাখতে হবে যখন আপনাকে ভাই একটুপির হুকুম কি পাঁচটার একটা ফেলতে হবে হুকুম কি পাশের একটা এক কথায় যতগুলি মশাই জামাতে জামাত সহকারে বা জামাত পুরুষদের জন্য সলা আদায় করার হুকুম কি ফরোজ কিন্তু এই এটাতে এখতেলাফ আছে না ইত্তেফাক আছে ফরজ কিন্তু মোখতালা এতে দিমত রয়েছে আর কিছু কিছু ফরজ আছে যেটাতে এর্তেফাক রয়েছে ঐক্যমত রয়েছে জিজ্ঞাসা করলে কি বলবেন ফরজ ফরজে আইন এর্তেফাক আছে না ইতালাব আছে ওমতের কার ইখতলাব আছে যে পাঁচ অক্ত নামাজ কোন মজাবে ফরোজ হ্যাঁ কোনো মজাবে সন্নত এরকম না সবার কাছে ফরজ ফরজে আইন সবার কাছে বলতে পারলেই হইলো বাংলাতে পারছেন অথচ আপনাকে জানতে হবে যে আমি যে এটাকে হ্যাঁ ফরোজ বললাম বাব বললাম বা সন্ন্যস্ত বললাম অথবা কিছু বললাম তো এটা মুক্তি এতে ঐক্যমত আছে না এতে এতেলাফ আছে বহু মশাইল আছে যাতে সবাই একমত বহু মশাইল আছে যেগুলিতে এখতেলাফ আছে দ্বিমত আছে বা একাধিক মত আছে কয়েকটা মত আছে সুরা ফাতে মোকাদি যেন পড়া হুকুম কি পাঁচটার একটাই ফেলতে হবে পাঁচটা একটা ফেলতে হবে কি বলবেন কিন্তু যখন জিজ্ঞাসা করবে ফরজে লাভ আছে না কোথায় দিল ফরজ থেকে নিয়ে নামিয়ে গিয়ে দিল না যাইজে না দিল আবার কেউ বলছেন যে ফরজ কিন্তু কার জন্য সবার জন্য নয় যে শুনবে না তার জন্য ফরজ আর যে শুনছে তার জন্য আপনি শোনেন তারপরে পড়েন ফরজ পড়তেই হবে এমামকে পড়তে হবে মোখতালিকে পড়তে হবে একা কিনাজিকে পড়তে তাহলে মাসলা হচ্ছে মোখতালে ফিয়ে মত রয়েছে বা একাধিক মত রয়েছে তিনটি মত রয়েছে এখন কোনটা কোরআন সনার আলোকে বেশি বলিষ্ঠ শক্তিশালী সেটা জানার চেষ্টা করতে হবে আলেমকে আর জনগণকে কোরআন হাদিসের দলিলের আলোকে আলেমকে জিজ্ঞেস করতে হবে আমাকে কোন একজন এমামের অন্ধন করে করণে ফুতুয়া না যে হানফি কি আছে সাফি মজাপি কি আছে মালিক মজাফি কি আছে হামবেলি কি বলছেন আমি জানি না আমাকে কোরআনে হাদিসের আলোকে আপনি যেটা বেশি শক্তিশালী ওইটা মত বলেন আমি ওইটা আমল করুন এটা হচ্ছে আপনাদের করণে আমার করণে অন্যদের জন্য সেটা ফরজ করা আমি যেটা বুঝেছি সেটাই আপনাদেরকে মানতে হবে তার চাপিয়ে দেওয়া চলবে না এই চাপিয়ে দিতে গিয়েই ধর্মীয় লড়াই আর ঝগড়া হচ্ছে না নিজের মত কারো চাপাতে যাবেন না যে সব মাসালামা ইলা আছে যখন মানুষ এসে বলে যে অমুক তো এরকম বলছে বলছে সবাই তো সহিদার চারে মা না হ্যাঁ তার কোরআন হাতিসের অনুসারী না তো তাদের তো ইতালাভ হয়েছে তো আমাদের কেন এত বড় বড় গুলি যদি ইফতলাভ হয়তো আমরা তারা একমত হইতে পারিনি তো আমরা কি করে একমত সুতরাং ক্ষেত্রে আমার মতটা আপনাদের দেব না আমি ওই দিনই রোজা রাখবো না আর যেই মুফতি ফতুয়া দিচ্ছে আলেম ফতুয়া দিচ্ছে যার না দেশের হিসাবে যেদিন নয় তারিখ আরফা যেহেতু নয় তারিখ হয় ওই দিন রোজা রাখবে তার জন্য সেটা মানা জরুরি আর সেটার কথা বলবে মানুষকে চাপিয়ে দেবে না আর ও ভুল করেছে আমি ঠিক করেছি না ঝগড়াই হবে না তাহলে হবে ঝগড়া ক্ষেত্রে বল আমরা এই উদারতার সাথে কাজ নিই তো কোনো কলহ দ্বন্দ্ব আর মনোমালিন্য কিচ্ছু হবে না কিছু হবে একসাথে বসে আছে দুজনে আমার সাথে ওই সই হাকে তার আলমকে বসে এলাম বক্তব্য করে এলাম হ্যাঁ বিভিন্ন জায়গায় তার সাথে আমার বেশ কিছু মশাই ভিন্ন মত আছে কিন্তু কোনো ঝগড়া নেই কারণ আছে আমি যেটা ফদ্য দিচ্ছি বাকি আপনার ইচ্ছা হইলে আমারটা নিতে পারে না নিতে পারে বুঝা গেছে ভালো করে রাখে বিষয়গুলো তো কথাগুলি একটু অতিরিক্ত এ বিষয়ে আলোচনা হইলো উপকারী যখনই হুকুম বলবো অনেকগুলি মাসাইল আমাদের সামনে আসছে আপনারা তখন আপনাকে বিচার সালিস করা বা ফায় সালা করা কোন কেসের রাষ্ট্রীয় ভাবে বিশেষ করে আমরা রাষ্ট্রীয় আলোচনা এটা কিন্তু এটা ওই গ্রাম ও বিচার সালিস না কারণ বিচার সালিস মানাও ফরজ নয় আর করাও আপনার ফরজ করেনি যদি আপনাকে সরকার দায়িত্ব না ঝগড়া বিবাদ হয়ে যায় বিচার সালিশন পরস্পর সহযোগিতা করা বাকি সরকারের উপর আর সরকারের যারা অ্যাসিস্টেন্ট প্রতিনিধি প্রত্যেক ডিস্ট্রিক্টে আছে বা এলাকায় আছে থানায় আছে অথবা আদালতে আছে তাদের উপর এটা ফরস তাদের উপর ফরস তারা যাকে দায়িত্ব সে বিচার করবে না অন্য কেউ বিচার করবে না যদিও ওই বিচার চাইতে ওই ডিস্ট্রিক্টে আর অনেক যোগ্য ব্যক্তি আছে তার বিচারপতি কারণ সরকার তাকে এই দায়িত্ব দেয়নি বিষয়গুলি বুঝতে হবে জি তারা যারা এখানে মাহকামার কোঠের কাজী বিচারপতি তাদের চাইতে বড় বড় আলেম আছে তারা কাজী নয় সরকারের পক্ষ থেকে বিচার সালিসের অধিকারী কেমের সবচেয়ে বড় আলেম যিনি কাজী নন তিনি না কাজী কাজী আমাদের সামনে একটা আলোচনা আসবে কাজী আর মুফতিতে পার্থক্য কাজী আর মুফতিতে পার্থক্য আলেম যিনি কাজী নন তিনি মুফতি হইতে পারেন কিন্তু কাজী না তার জন্য হাকিম হওয়াও যাইজ নাই আজকে আমাদের দেশে জজ হাকিমরা তো ইসলাম দিয়ে ফেসলা করে না মানবরিচিত বিধান দিয়ে ফেসলা করছে সেই জন্য তাদের ইসলাম জানার ধার ধারে না আর জানার দরকারও নাই তাদের কি জানতে হবে যে মানবরচিত ল গুলি দিয়ে ফেসা লাগবে সেগুলি সম্পর্কে রাশিয়ান লই হইলো এগুলো জানছে তারা আল্লাহ হেফাজত করে মুসলমান তো जे बीचार फर्जे के फाय फर्जे फिर समस्या हम से विचार कर सब फरज नोक आदाय दिल्ली सवार पक्ष आदाय कि दी गेक डिस्ट्रिक्ट सरकार विचारपति आज विचार कर दीचे फर्जे के फाय सबाय কেন ফরজ ফার্জেকে এই জন্য ফরজ বিচার যদি না বিচার বিভাগ না থাকে তো মানুষের অধিকার নষ্ট করে দেওয়া হবে নিজের হকটা উদ্ধার করতে পারবে না একজনের হক আরেকজন নিয়ে যাবে ধন সম্পদের ক্ষেত্রে আর তারপর বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে বিবাহ সাথীর ক্ষেত্রে। যার স্ত্রী নয় গায়ের জোরে মেঘ উঠিয়ে বিচার বিভাগ না হয় না মানলেন এটা হচ্ছে পার্থক্য বিচার মানে বিচার করে দেওয়া হলো মানতে হবে বাদী বিবাদী দুজনকে মানতে হবে বাধ্য সরকারের হুকুম এটা সরকারের বিচার বিচারপতি বিচার করেছে এর নাম হচ্ছে कजा हजिफर के फाय अवश्य विचारक लागे मानसर हक नष्ट शब्दी पारिभाषिकर्थ हम विचार मानते बाध्य बाध्यता मूलक्रदा एक विचार कर दिए फैसला दिए से मानते बाध्य बाचार कर मानते बात যদি এই বিচারে আপত্তি থাকে সেটা এর চাইতে ওপর মহলে পৌঁছানো যেতে পারে মানে হচ্ছে আপিল করা যেটাকে কি বলে আমাদের মানুষরা আপিল করা যে আমার এতে আপত্তি আছে এটা মানতে এতে আমার বিচারটা ঠিক হয়নি আর সুবিচার করা হয়নি সুতরাং আমি এটাকে আবার বিবেক করার জন্য অনুরোধ করছি আরবে এক মাস টাইম এক মাসের মধ্যে আপনাকে আপত্তি তুলতে হবে এক মাস পরে আপত্তি তুললে হবে না যেদিন বিচার হয়ে মাসের সুযোগ দেওয়া হয়েছে চলেন একটা হাদিস দেখি হাদিস নম্বর বারোশো দুই আনবরাই সাল ইসনার ফিরা আল হাদিস তিন শ্রেণীর ইসনান এফিনা দুই শ্রেণীর বিচারপতি জাহান নামে যাবে এক শ্রেণীর বিচারপতি জান্নাতে যাবে তাহলে বিচার করা যেমন তেমন কথা নয় বিচার করা ফায় সাল্লা করা যেমন কথা নাই এই জন্য অনেক বড় বড় আলমরা রয়েছেন সৌদি আরবে যাদের ইসলাম তাকে বিচারপতি হিসেবে অফার করা হয়েছে তিনি সরাসরি না করেছেন এই অনেক চেন আরেকজনকে জানতাম কাসিম কয়েক বছর চাকরি পাননি বিচার বিভাগ ছেড়ে দেওয়ার জন্য তারপরে তিনি মেরে নিয়েছেন পাঁচ বছর পরে চাকরি থাকবো না আলহামদুলিল্লাহ অথচ সৌদি আরবে বিচারপতিদের তাজিদের বেতন সবচাইতে বেশি এই স্তরে যারা চাকরি করে ধরেন পিএইচডি করে ইসলামের ওপর ইসলামী ফেকার উপর যদি কোন ইউনিভার্সিটি কাজীদেরকে সবচেয়ে বেশি বেতন দেওয়া হয় এই জন্য দেওয়া হয় জানেন যাতে এরা ঘুষ না খায় এত দেওয়া হচ্ছে তাকে যে তার কোনো আর্থিক সমস্যা না থাকি কারণ সব অভাবে অনেকের স্বভাব নষ্ট আমাদের দেশের পুলিশদের স্বভাব নষ্ট কেন অধিকাংশ অল্প বেতন চলে না তার চাহিদা তার পরিবারের চাহিদা অনেক বেশি খরচ খরচা অনেক বেশি করতে না তখন অনেকের অভাবে স্বভাব নষ্ট আর অনেকের ইসলাম জানেই না শিখেই নি জন্য স্বভাব নষ্ট সবাই যে বেদিন না কিছু আছে তাদের মধ্যে কিছুটা দিনদারি আছে খায় আর না খাই আমি হারাম খাবো না ঘুষ খাব না তাই না কিন্তু ফুল দিনদারি কোথায় আছে দুর্বল দিনদারি আছে ধার্মিকতা আছে কিন্তু দুর্বল তখন পরিস্থিতির কাছে হার মানে কি করবো সংসার চালানো হিমশিম খাচ্ছি ভাড়া এত টাকা শহরে থাকি চলে না বেতন নেই ধন খাওয়া শুরু করে ঘুষ খাওয়া শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট ঘুষ খায় হ্যাঁ আদালতের কর্মকর্তারা ঘুষ খায় অধিকাংশ ঘুষ ঘোর ই রাহিমার্সিটিতে প্রফেসর হয় তাহলে তার বেতন অর্ধেকের কম তিন ভাগের এক ভাগ জি ভালো তো কি বলছেন যে বিচারপতি तीन श्रेणी जान नामापति व्यक्ति हक विषय चिंते जानते हैं कार हक कार्य अधिकार दु जन एस आदालते विचार चाहते वादी और विवादी একজন এই হক সেটা দখল করিয়েছে হক বিষয়টা বুঝার চেষ্টা করলো আর আফাল হাক্কা বুঝলো মানে বুঝার চেষ্টা করেছে বোঝার চেষ্টা অবশ্যই করতে হবে যে আসলে কার অধিকার ফাঁকাজা এবং বুঝে নিয়ে হক ফা করলো না হক ফ্যে ঝুঁকি গেল না আত্মীয়তার রক্তের সম্পর্কের খাতিরে ঝুঁকে গেল না আজকাল এমন দরবাল ইমান যদি না খায় কিন্তু আত্মীয়তা আছে বড় একজন ব্যক্তির টেলিফোন চলে এসছে এই জন্য সৌদি আরবের কাজগিরা অনেকে টেলিফোনে যারা দিন দরিফোনপার জন্য সোজা এতে কোন সন্দেহ নেই জি অত সহজ বিষয় নয় আপনাকে আমাকে ওই জায়গায় বসিয়ে দেওয়া হয় একটা বড় ব্যক্তি টেলিফোন করে যার কথা কে এড়িয়ে যাওয়া যায় না গেলে নিজেরই বিপদ আছে খাপনাকে দেখবো আপনি আমার কথা শুনবেন না কি করবেন আপনি যাবেন আপনার বলছে না করেন তো খবর আছে আল্লাহ আকবর হ্যাঁ অত সোজা নাই বিচারপতি হয়ে যা আমি বিচারপতি হয়ে গেছি খুব বড় মানুষ হয়ে গেছি যার নামে যাওয়ার জন্য প্রস্তুতি এত সহজ নয় বিচার বিভাগ নেওয়া বা নেতৃত্ব নেওয়া নেতৃত্বটা ওই রকমই জি নেতৃত্বে যাওয়ার পর অনেক সময় চেষ্টা করেও পারে না ব্যর্থ আমাকে আপনাকে ওই জায়গায় বসিয়ে দিলে আপনি দেখতেন আল্লাহর বিশেষ করে এই যুগে এই ফেতনার যুগে দুনিয়ার বিভিন্ন রকম ফেতনা আর কুফুরি শক্তির চাপ আর ইমানের দুর্বলতা সবগুলি মিলিয়ে ব্যক্তি জান্নাতে যাবে দ্বিতীয় ব্যক্তি বা দ্বিতীয় শ্রেণীর এরা জল আর হাক্কা হক কে জানলো বুঝতে পারল বিষয়টা শুনে দুই পক্ষ থেকে জানল তদন্ত করলো সবকিছু তন্নতন্ন করে দেখে দেখলো যে হ্যাঁ এই লোকটাই মানে দখল করে আছে বেমান হ্যাঁ এই হচ্ছে জুলুম করেছে জানতে তার পর কি করলো ফালামিয়া খোঁজে বে জানার পরেও সেই অনযায়ী বিচার করলো না कारण जान का पर हक वाला हक देना पैसारे अथवा आत्मीयता बंधुत् खातिर दुरबल हो गा कारो चाप ओपर थे चाप एस चपे मुखे दुरबल हो गए अथवा कुप्रबित अनुसार ही विचार कर সেই জজ সেই হাকিম সেই কাজী সেই বিচারপতি জাহার নামে যাবে হাকুল এবার বান্দার হক ওই ব্যক্তি মাফ না করলে আল্লাহ মাফ করবেন না সুতরাং জাহার নামে যেতেই হবে নাই নয় জাহান নামী নাই কিন্তু দীর্ঘকালের জাহান নামী জাহান্ন সবসময় মনে রাখবেন কারণ নামাজ না পড়লে ভঙ্গ হয়ে যায় আর তৌহিদ নষ্ট যদি সির দিয়ে করে তো ইমান ভঙ্গ হয়ে যায় সুতরাং স্থায়ী জাহান্ন তখন সে করেছে অস্থায়ী জাহান্নাবী তার সাথে সিরিক করেছে বা নামাজ পড়েনি তাহলে বে বিশ্বাসী বিচারপতি তার সিরকের কারণের কারণ দ্বিতীয় শ্রেণীর বিচারপতি হয়ে গেল ওরা জলামিয়া আরিফিল হক তৃতীয় শ্রেণীর বিচারপতি এমন যে হকটা জানলো না কার হক আর না হক্য পথে আছে কে অনাজ্য পথে আছে কিছু বুঝারই চেষ্টা করল না বা বুঝলো আর ব্যাস একটা ফায়স শুনিয়ে দিল ফালিন না আলা আল্লাহ অজ্ঞতার ভিত্তিতে না জেনে মানুষের বিচার করে দিল ফির নারে সে জাহান্ন অজ্ঞতার ভিত্তিতে হয় কিভাবে ইসলামের বড় আলেম ও স্কলার হইতে হবে তাকে কথা ঠিক কিনা বুঝেই নাই কিছু ইসলাম সম্পর্কে তাকে বসিয়ে দেওয়া হয়েছে বিচারপতি করে আর বড় অঙ্কের বেতন পাচ্ছে সেই জন্য চাকরি নিয়ে এনেছো তাহলে সে तदंतर चेष्टा कर लो सूत দিছিল। আমার এলাকা হাই স্কুল ছিল আমাদের এলাকা বলে মৌলী মাস্টার আপনার বুঝেন কিনা মানে হাই স্কুলে এক দুটো আলেম টিচার লাগে যে হ্যাঁ তো ডেকে ডেকে ভালো বেতন সেই যুগে তো ওই রকম একটা অফার আমাকে বললো যে এলাকাতে কোনো আলেম নাই তোমার ছাড়া আমাকে অনেক লোকের আমার চাইতে যারা বয়স্ক তুমি ডিগ্রী করে এসো না তো চাকরি ধরা চলে আসলাম ওদিন আসলাম তখন ওই আলেম পরীক্ষা দেওয়ার পরে ফাজেল কামেল ভুইলেই গেলাম আর ওই লাইনে গেলামই না ওখান থেকে পরীক্ষা দিয়েছি ওতে অনেক লিখতে হয় তিন ঘন্টা ধরে পেপার লিখতে লিখতে শেষ করতে পারেনি শুধু কলম চলছে এত তাড়াতাড়ি বিশেষ করে ইসলামী তারিখ বা ইসলামী ইতিহাসের যে হিস্টরি ওতে লিখতে গিয়ে এত লিখতে হয় এত লিখতে হয় লিখতে লিখতে আমি নিজে তিন ঘন্টা লিখেছি শেষ বন্ধ খাতা দেখছি যে নিতে শুরু করেছে দিক থেকে তাড়াতাড়ি করে খালি টেনে দাও লিখে লিখেছি বিস্ত্রিস পৃষ্ঠে লিখে চলে যায় ওর মধ্যে কিছুটা তো চিন্তা করাও লাগে কিন্তু যাই হোক তিন ঘন্টা এক কথাই কিছু চিন্তা করার বাকিটা যারা সম্পর্কে একটা ছাত্র যদি পড়তে হয় বাকি কতগুলি ছাত্র আর তাদেরকে তেমন সরকার থেকে কিছু দেওয়া হয় না প্রত্যেক পাতায় মনে হয় চারান্না ত্রিশ পয়সা পঞ্চাশ পয়সা এরকম কিছু দেওয়া আছে। তো আর কি দেখে যে কার কতটা ফুল আছে কিনা না খালি রেখেছে তো ছাত্ররা না জানি শুধু ফুল করে দে কালো করে দে সাদা খাতা দিস না শুধু ফুল করে দে কি লিখছিস না লিখছিস বলে দেখার বিষয় নয় ব্যাস তবে সবাই ওরকম নয় অনেক ভালো আছে আমার সাথে যতগুলি পরীক্ষা দিয়েছিল আলিয়ার পরীক্ষাতে নকল খুব বেশি হয় এই ওখানে গিয়ে হয়েছে তো সবাই নকল করে চিট চিট এটা বলে করে করে নিয়েছে কোমরে বেঁধে নিয়ে গেছে পকেটে করে নিয়ে গেছে আমি জীবনেও নিয়ে যাই কিন্তু আমাকে নোট পড়া লাগবে আমি এদিকে শিক্ষকতাও করি দাওয়ার ফারেক হয়ে ওর মধ্যে পড়াশোনা বেশি করে আসেনি কিন্তু পরীক্ষাতে চলে এসেছি এখন কি করব আল্লাহ করে এসব ছেলেদেরকে সেই যুগে উনিশ বলি আপনার দিচ্ছে উনিশশো তেরাশি চৌরাশিতে বেরাশিতে দেওয়ার ফারেক তেরাশি তেরাশিতে সেই সময় অবাকাণ্ড পরীক্ষা দিতে গিয়ে দেখি একদিন পরীক্ষা হয় একদিন মাঝখানে ছুটি থাকে প্রস্তুতি নেওয়ার জন্য সিনেমা ছিল না এইটা থাকলো তার যেত না তাই না আর টিভিও ছিল না তখন কোথায় যেত সব সিনেমা দেখতে যেত আলিয়ার ছাত্র আলিয়ার ছাত্র রাগ করবেন না দু ভালো আছেন কিন্তু অধিকাংশ কথা বলছি কারণ আমি দেখেছি আচ্ছা দুজন মিলে আসি সব ওদের চিট গুলো ওই যে নকল গুলো সব রেখে গেছে বান্ডিল বান্ডিল করে ওদের ছুটির দিনে সব যতগুলি নকল আছে এগুলো নোট থেকে লেখা কেন নোট থেকে ওগুলো পড়েনি আমার টেকনিক এত আর পড়ে তো পরীক্ষা দেওয়া খুব মুশকিল তো নকল গুলি পড়ে নিলাম পড়ে নিয়ে দশটা আটটা থেকে দশটা পড়তাম উত্তর দিলেই ফুল মার্ক পুরো সেন্টারে একজন শুধু ফার্স্ট ডিভিশন পেয়েছিল সেটা আমি আলহামদুলিল্লাহ আমি বিনা নকলে ডিভিশন যারা নকল করেছে সবগুলি কেউ ফেল কিউ থার্ড ডিভিশনে পাস্ট আর খুব বেশি হলে সেকেন্ড ডিভিশনে পাস করেছে আমি নিজে বানিয়ে লিখছি বিষয়টাকে উত্তরটাকে আমি নিজে নিজের ভাষায় লিখছি বানিয়ে কিন্তু আর যেই ব্যক্তি নকল নিয়ে গেছে হুব ওই নোটে যেভাবে লিখে আছে বিশ্লা ওখান থেকে শুরু করে এ টু জেড ওইভাবে লিখছে পড়লে তো বুঝতে পারবে একজন পরীক্ষক বুঝবে না কোন রকম কি বলছিলাম হ্যাঁ এতদূর কি জন্য আসছিলাম হম কোথা থেকে আসলাম परीक्षार ये विचार गुरुपूर्ण विचारक খাতা দেখছেন এই যে ছাত্রদের পরীক্ষা মাঝে মাঝে কোর্সের পরীক্ষা বিচারক যেমন তোমার কথা নাই শুধু আদালতের বিচারপতি নয় আর ফাল হাক করলেন আপনি হক জানলেন না যে লেখাটা আছে ঠিক আছে না ভুল আছে কিছু জানলেন না আপনি হান্না আপনার অনেকেই কোন প্রাইভেট স্কুল পড়াইবেন যে দেশে অথবা সরকারি আর জানার পরে তারপর যেটা পাওয়ার যোগ্য সেই নাম্বারটা দিতে হবে তাহলে জাননাথি পুরা খাতা দেখলেন কিন্তু দেখলেন যে এই ছেলেটা আমি পছন্দ করি না ডিসলাইক আমি লাইক করি না সুতরাং धोखा दी चेहसे दी बस आपनी देख ला मोटा कई पता लिखे तो फूल तो भलो था একবারে ফুল মার্ক দিয়ে দিলেন তাহলে আলাতে হবে জাহান নামে যেতে হবে বুঝতে পারি কোথায় কাজী থেকে হ্যাঁ যে পরীক্ষক বা এক্সামিনার যে খাতা যাচাই করছে সেখানে এই হাদিসকে নিয়ে গেলাম এটার নাম হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলিকে আলোকে বুঝার চেষ্টা করতে হবে আর এটা হচ্ছে ইসলামী জীবন গড়া ইসলামী জীবন গড়া নয় যা মুখে দাঁড়িয়ে আছে আর মাথায় আছে আর আল আলখাল্লা জুব্বা আছে আর নামাজটা শুধু ঠিক আছে আর ওইদিকে ছাত্রকে নাম্বার দিতে গিয়ে নয় হ্যাঁ এটা ইসলামী জীবন নয় ইসলামী জীবন সার্বিক জীবনের নাম হচ্ছে ইসলামী জীবন প্রতিটি ক্ষেত্রে আপনার নাম থাকতে হবে ঠিক ওই রেখে বাপমায়ের ক্ষেত্রে বাপমার জমি জমা ভাগের ক্ষেত্রে অধিকাংশ বাপমা মেয়েকে ভাগ দেনে বি দিয়ে দিয়েছি তোর কাজ ছেড়ে দিছি। জমি জায়গায় ভিটা মাটি সব ছেলে সন্তানের মাসলা অথচ কোরআনের জানে যে আল্লাহ কিভাবে ভাগ করেছেন প্রত্যেকটা खड़े भाग आते इटे भाग आतने भाग आम भाग आरोप अबिचार कर जान नाम किसलमर मासन सम्पद क्यों भाग बंटन और इच्छा मत मे गे एक विघे दिस बाकी जमी गलो किए जहां और जे व्यक्ति जान लो आगे जानते हैं जो दो चार मे आशला চার ভাগ আর ভাগ ভাগ আর প্রত্যেকটা বস্তু ভাগ করতে হবে ভিজে মাটি ভাগ করতে হবে ভিচে মাটি ভাগ করে এত দেওয়া যাবে না কেন ভাগ করবো কেমন করে কোনখানে কে বাস করবে যদি ভাগ করা যায় ঠিক আছে ফ্লাট আছে আমার আমার আটটা ফ্লাট আছে আর দুটো করে ছেলেদের ভাগ হয়ে গেলাম সম্ভব হচ্ছে নাও ভিটে মাটির মূল্য এত সুতরাং যে ভিটে মাটিতে থাকবে বাকিদেরকে বাকি মূল্যটা দিয়ে দিই মাইভাবে মুখতে হবে আপনি আগে থেকে ফ্লাইসালা করে চলে যাবেন শুধু তাই নয় পশ্চিমবঙ্গেও গেছে বাংলাদেশে গেছে ২০ বছর থেকে গেছে নিজের বয়সে দিয়ে বাড়ি করেছে কত কষ্ট করে বাড়ি থেকে ওই ছেলেকে তাড়িয়ে দিয়েছে একেবারে উচ্ছেদ করেছে শ্বশুর বাড়ি থেকে আশ্রয় নিতে হয়েছে নাজির হুসেন বলে একটা ছেলে ছিল স্বর্ণকার বাড়ি থেকে সমস্ত কোনো একটা পয়সা ইনকাম করেনি তাদের কেউ ওর মা দিয়ে দিয়েছে দখল করে নিয়েছে কিচ্ছু করার নেই জাহার যাবে এই মা সন্দেহ কোন সন্দেহ কারণ এটা হচ্ছে বান্দার হক আল্লাহ মাফ করবেন না তোবা শুধু আল্লাহ কারণ সীমা লঙ্ঘন করেছো তুমি আর মানুষের হক নষ্ট করেছো মানুষের হক ফিরিয়ে দাও ক্ষমা নিয়ে নাও যে তোমার জুলুম করেছি আর তারপরে তখন আল্লাহ মাফ করবে এ হচ্ছে বিচার বিভাগ বিচার तक इमाम हादीस उद्देश्य करें किसान मारामाते प्रथम खंडे जन सात इमाम तकुबी मोसनद बसलिम अबूदी हादीसाहमाम तकुबी जिला मानी छह कित छि सही न সেজন্যীতা ঠিক নয় কৌতুব সীতা ছয়টি প্রসিদ্ধ হাদিসের কিতাবি মুসলিম শুধু কাকে আহমদারি মুসলিম তখন হম কি করবেন হ্যাঁ কে মাইনাস করে দেবেন বখারি মুসলিম আবুদৌদ নাসাই তিরমিজি যখন আরবা বলবে বুখারি মুসলিম আদি আবু দাউদ নাসাই তিমেজি এভাবে নেওয়া যায় আরবা আরবা জি এইভাবে তো এইখানে তাহলে এ হাদিসটা কোথায় আছে আবু দাউদ আছে आ, तीन रकम वि तीन भागे विषय से खाल खुशी विचार करा कठोर भाव सतर्क सबसे এবং কঠিন শাস্তির কথা জাহার নামের কথা বলা হয় তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে কাবিরাগোনা জাহার নামের শাস্তি কিসে রয়েছে কাবিরা গা খুশি বিচার করা এই বিচার যেহেতু আমাদের দেশের গ্রাম্য বিচার হয় সালিস যে গ্রামীণ হয়ে থাকে সেই ক্ষেত্রে মনে রাখবেন যারা এলাকার মাতবর কোন এলাকা মাতবর বলে কোনো এলাকায় মাতাব্বর বলে না আল্লাহ আলাম আপনারা কি বলেন হ্যাঁ মন্ডল আমাদের এলাকা আবার বলে মন্ডল মতাব্বর হ্যাঁ মন্ডল মানে মন্ডলই করে আবার দুইজন থাকে দুই নেতা থাকে গ্রামীণ নেতা হচ্ছে একজন সরদার আরেকজন মন্ডল এরা অধিকাংশই জুলুম করে धिकाश एरा जरा विचार जत गई मारा गो चिंता विचार आलद गरीबिचार करी माखी दिल गोटा ग्रामे घूरिले कथा ग्रामे छोटकाल क्या অনেক বড় ধনী মানুষ আবার গ্রামের সরদার জন্য তাকে পনেরো হাজার টাকা কি করলো সেই যুগে ফাইন করলো দেখ জরিমানা হ্যাঁ জরিমানা করলো কিন্তু সে বললো যে নগদ দিতে পারবো না কি আদায় করে তার কাছে ঠিক আছে ধার তুমি পরে দিয়ে দিও ওই দিছে কেমত পর্যন্ত কেমত বেজা গেছে এইগুলো হল আমাদের দেশের গ্রাম্য সালিস ওই জন্য গ্রাম্য সালিস যারা করে অধিকাংশ জ্বালেন আমি এক শিক্ষক ছিলাম ওই সময় এক গরিব পার্টি আর একটা ধনী পার্টি বিচার আছে তো বেচারা গরিব পার্টি রা ভাবলো যে দাওরা আমাদের আছে আলেমদেরকে যদি ডেকে নিতে পারি তাহলে আমি আমাদের কত চাল্লা কি এরাও বড় কিন্তু পলিটিশিয়ানা বড় রাজনীতিবিদ বলছে যে আমাদের এগুলো হচ্ছে দুনিয়াবি বিচার আর এইখানে রকম জায়গায় এরকম ভালো মানুষদেরকে নিয়ে আসার দরকারটা তাদের কি না এটা ঠিক হবে না দেখছেন তখন আমরা জন আলেম ছিলাম তো আমার চাইতে দুইজনই বড় আমি বয়সে খুব কম তাদের মধ্যে তারপর আমাকে নিয়েছে তো আমরা পরামর্শ করলাম যে এখানে ব্যাপার সবার খারাপ এরা বিচারে জুল মত্যাচার করবে মন্ডল মতাম্পর সেই জন্য এই ভাষাগুলিতে একটা সম্মান দিয়ে দিল যে আপনার খুব মানুষ ভালো মানুষ সুতরাং আপনাদের এইসব মজলিসে বসা উচিত হবে না চলে যান আমরা বললাম যে মাসলামা আমরা চলে আসলাম বিচারে খুব জুল মত্যাচার হইলো গরিবের উপর মহিলা পার্টি যে নারী সংক্রান্ত বিষয়ে ছিল গরিব তাদেরও খুব অত্যাচার করলেন এই জন্য গ্রাম্য বিচার সালিস মানুষরা যায় না আমার শ্বশুর সাহেব একজন আলেম সিনে রাহ কখনো গ্রাম্য বিচারে যেতেন না কোন রকম ভাবে কেটে যেতেন যে কোনোভাবে কেটে যেতেন জীবনেও যেতেন না কারণ এগুলো জাহান নামে যাওয়ার কারণ গ্রাম্য বিচার সালিসে বিচারক হওয়া মানে জাহান নামে যাওয়ার কারণ एकम जो क्षमता थे कारो का नरम हबना कारो चापे मुखे आसबो ना और कारो तरफदारी पक्षपात करब ना सुविचार करते फर्जे के फायर अपन फार्जे के फायर न বিচারে বুঝতে পারছেন আমি একাই বিচার করতে পারব না সবাইকে নিয়ে আরো জনকে নিয়ে করতে হবে আরো দু চারটা নেতা আছে তারা জালেম বা তারা পক্ষ নেবে সুতরাং যেখানে আমি না আর এই রকম বিচারে আমি অংশ নিয়ে যাব না সুতরাং সেখান থেকে কেটে যেতে হবে এরা জালেম আল্লাহ কোরআনে হুকুম করেছে ফল তাক জিকর কৌম জালেমিন উপদেশ আসার পরে জালেমদের সাথে বসিও না জালেমদের সাথে বসতে নিষেধ করেছেন আর আপনি বসে থাকবেন কইটা আম পেড়েছে কার খেয়েছে সেই জন্য কটা আর কিছু করেছে সেই জন্য আউ জুবিল্লা কার দশটা টাকা নিয়েছে জন্য আরে গরিব ও কি এর চাইতে বেশি দেওয়া উচিত ছিল তোমাকে জি ও হোক কত জালেমেরা করুন আল্লাহ চাপিয়ে দিচ্ছেন আজকে এখানে আলোচনা শেষ করে দিই কারণ বিচার আর এই হাদিসের ভাষ্যে অনেক কথাবার্তা আছে تا ان شاء اللہ تعالی آگامی سپت گلے پورا کرو جزاک اللہ خیدید سبحانک الحمد السد اللہ, الہی اللہ